আনা সিম্নু মালিক রদিয়াল্লাহ তালান হতে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জুমুয়ার সালাত আদায় করতেন যখন সূর্য হেলে যেত